চতুর্দশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ পূর্বকথা শ্রীরামকৃষ্ণের মহাভাব ব্রাহ্মণীর সেবা গিরীশ মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন সে অবস্থার পরে আনন্দ যেমন আগে যন্ত্রণাও তেমনি মহাভাব ঈশ্বরের ভাব এই দেহ মনকে তোলপাড় করে দেয় যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে ঘর তোলপাড় হয়তো ভেঙে চুড়ে যায় ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয় সনাতন যে গাছের তলায় বসে থাকতেন ওই অবস্থা হলে এই রকম আছে যে গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত আমি এই অবস্থায় তিনদিন অজ্ঞান হয়েছিলাম নড়তে চড়তে পারতাম না এক জায়গায় পড়েছিলাম হুঁশ হলে বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল কিন্তু হাত দিয়ে গা ছোঁবার চ ছিল না গা মোটা চাদর দিয়ে ঢাকা বামনি সেই চাদরের উপর হাত দিয়ে আমায় ধরে নিয়ে গিয়েছিল গায়ে যেসব মাটি লেগেছিল পুরে গেছিল যখন সেই অবস্থা আসতো শিঁড়দারার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত প্রাণ যায় প্রাণ যায় এই করতাম কিন্তু তারপর খুব আনন্দ ভক্তেরা এই মহাভাবের অবস্থা বর্ণনা অবাক হইয়া শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি কহিলেন এতদূর তোমাদের দরকার নাই আমার ভাব কেবল নজিরের জন্য তোমরা পাঁচটা নিয়ে আছো আমি একটা নিয়ে আছি আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না তার ইচ্ছে এক ডেলে গাছও আছে আবার পাঁচ ডেলে গাছও আছে সকলের হাস্য আমার অবস্থা নজিরের জন্য তোমরা সংসার করো অনাসক্ত হয়ে গায়ে কাদা লাগবে কিন্তু ঝড়ে ফেলবে পাঁকাল মাছের মতো কলঙ্ক সাগরে সাঁতার দেবে তবু গায়ে কলঙ্ক লাগবে না গিরিশ সহস্যে বলিলেন আপনারও তো বিয়ে আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন সংস্কারের জন্য বিয়ে করতে হয় কিন্তু সংসার আর কেমন করে হবে গলায় পৈতে পড়িয়ে দেয় আবার খুলে খুলে পড়ে যায় সামলাতে পারি নাই একমতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য একটি কন্যাও নাকি হয়েছিল সকলে হাসিতে লাগিল কামিনী কাঞ্চনী সংসার ঈশ্বরকে ভুলিয়ে দেয় গিরিশ বলিলেন কামিনী কাঞ্চন ছাড়ে কই শ্রীরামকৃষ্ণ বলিলেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো বিবেকের জন্য প্রার্থনা করো ঈশ্বরই সত্য আর সব অনিত্য এরই নাম বিবেক জল ছাকা দিয়ে জল ছেঁকে নিতে হয় ময়লাটা একদিকে পড়ে ভালো জল একদিকে পড়ে বিবেকরূপ জল ছাকা আরোপ করো তোমরা তাকে জেনে সংসার করো এরই নাম বিদ্যার সংসার দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি অবিদ্যারূপিনী মেয়েদের পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয় যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে তখন বলি আহা এরা গেছে মাস্টারের দিকে তাকাইয়া বলিলেন হারু এমন সুন্দর ছেলে তাকে পেত নিতে পেয়েছে ওরে হাড়ু কোথা গেল ওরে হাড়ু কোথা গেল আর হাড়ু কোথা গেল সব্বাই গিয়ে দেখে হাড়ু বটতলায় চুপ করে বসে আছে সে রূপ নাই সে তেজ নাই সে আনন্দ নাই বটগাছের পেঁত নিতে হাড়ুকে পেয়েছে স্ত্রী যদি বলে যাও তো একবার অমনি উঠে দাঁড়ায় বসো তোমনি বসে পড়ে একজন উমেদার বড়বাবুর কাছে আনাগোনা করে হায়রান হয়েছে কর্ম আর হয় না অফিসের বড়বাবু তিনি বলেন এখন খালি নাই মাঝে মাঝে এসে দেখা করো। এই কর কত কাল কেটে গেল উমেদার হতাশ হয়ে গেল সে একজন বন্ধুর কাছে দুঃখ করছে বন্ধু বললে তোর যেমন বুদ্ধি ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেঁড়া কেন তুই গোলাপকে ধর কালই তোর কর্ম হবে উমেদার বলল বটে আমি এক্ষুনি চললুম গোলাপ বড়োবাবুর রাড। উমেদার দেখা করে বললে মা তুমি এটা না করলে হবে না আমি মহাবিপদে পড়েছি ব্রাহ্মণের ছেলে আর কোথায় যায়। মা অনেকদিন কর্মকাজ নাই ছেলেপুলে না খেতে পেয়ে মারা যায় तुम्हें एक कथा दी क्या है गोलाप ब्राह्मण ऐले के बोल बाछा का बोल और भावते लगल आहा ब्राह्मण ऐसे बड़ कष्ट उमेदार बोले बड़बाबू के एक कथा बोल निश्चय एक गोलाप बोले आज ही बड़बाबू के बोले ठीक कर रखब तरपर दिन सकाले उमेदार लोक गए उपस्थित से बोल तुम्हें आज थी बड़बाबूर अफिसे बड़ोवे बड़बाबू साहेब के, के बोल ए व्यक्ति बड़ उपयुक्त लोक ये निजुक्तरा से द्वारा अफिसर विशेष उपकार कमिनी कांचन सकोले भूले आर कबकिू भलो लागे ना मायरी बी ईश्वर बी और किचुई जानिना